বতা সমাধান আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ টিভির স্ক্রিনের সামনে আমার প্রিয় যে সমস্ত ভাই বোন পৃথিবীর আনাচকানাচ থেকে এই দেখছেন তাদেরকে আমি সালাম দিচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা আমাদের যে সমস্ত স্বাভাবিক রাম যারা মহিলা ছিলেন তারা কি ধরনের জ্ঞান নিলেন তার মধ্যে আর জ্ঞানের ধারা আমরা এখানে নিয়ে আসবো তারা কোরআন জানতেন এবং তারা ফিখে বুঝতেন এবং তারা সাথে সাথে হাদিসের রেওয়ায়তকারী ছিল মজার ব্যাপার মজার ব্যাপার এজন্য বলছে যে ইমাম হাফেজ আজহাবি তিনি বলেছেন যে লাম আন ফি এটা কখনো ঘটেনি এটা কখনো আসেনি আমাদের কাছে যে কোনো মেয়ে কোনো হাদিস বর্ণনা করতে যে মিথ্যা কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলেছেন হাদিস বর্ণনা করতে যে কিন্তু অনেকেই মিথ্যা কথা বলেন খালিফা মানসুরের সময় নোহ এবনু আবি মারিয়াম নামে একজন খুব নাম করা জবরদস্ত মহাদ্দেশ ছিলেন খুব নাম করা মহাদ্দেশ উনি করলেন কি কোরআন শরীফের একশো টা সুরার ফজিলাদ বর্ণনা করে একটা হাদিসের বই রচনা করলেন যেটা একেবারে সুন্দর স্থান দিয়ে একেবারে তিনি তার উস্তাদের কাছ থেকে শুনেছেন তার উস্তাহ তার ওস্তাদের কাছ থেকে শুনেছেন তার ওস্তাজ তার তারোস্তাজের কাছ থেকে শুনেছেন তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লামের কাছ থেকে শুনেছেন এরকম করে করে চেইন অফ ন্যারেশন দিয়ে উনি একশো চোদ্দোটা সুরার একশো ফাজিলাদের হাদিস দিয়ে একটা বই উনি বাজারে ছেড়ে দিলেন এই বইটা ধীরে ধীরে খালিফা আবু মানসুরের কাছে আবু জাফর মানসুরের কাছে চলে আসে উনি নোহাইব না আবি মারিয়ামকে ডাকলেন উনি দেখে বললেন যে আমি তো অ্যাস্ট্রনিশ হচ্ছে স্ট্রেঞ্চ যে তুমি যে হাদিসগুলো নিয়ে এসেছো আমি তো কখনো এই হাদিসগুলো শুনিনি এর ব্যাপারটা কি তুলেছে আছে এরকম হাদিস আছে তো উনি যারা হাদিস বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে তাদের একটা গ্রুপ অফ ওলামকে ডাকলেন দেখে বলেন দেখো তো এই বইয়ের মধ্যে যে হাদিসগুলো বর্ণনা করা হচ্ছে এই হাদিসগুলো কি সহি আছে তারা সব দেখল যে এই হাদিসগুলো এমন হাদিস যেগুলোর বর্ণনা ইতিপূর্বে তারা কেউ শুনিনি এটা নোহেব না আবি মারিয়াম থেকে এগুলো আসতেছে ওনারা তখন বললেন যে খালিফাতুল মুসলিমিন আমরা তো জানি না এবং আমরা যতটুকু সব বানিয়েছে নামে। রসুল্লামে আপু জাফর আল মারিয়ামকে ডাকলেন বলেন তুমি হাদিসগুলো বানিয়েছ কেন সত্য কথা বলো তা হলে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে তো সে বলল যে আমি দেখলাম যে মানুষজন আবু হানিফার মাঝহবের যে সমস্ত ফাতোয়া আছে সেই দিকে মানুষ চলে যাচ্ছে তারা কোরআনের দিকে নাই তারা ওই ফেরখার দিকে যাচ্ছে তো আমি ওদেরকে ওদের কোরআনের দিকে ফিরে আনার জন্য আমি হাদিসগুলো বানাইছি যাতে করে এগুলো পড়লে মানুষ কোরআনের দিকে ফিরে আসবে তখন আবু জাফর মাসুদ বলেন যে এটা তো তোমার জন্য জায়জ নেই কারণ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে কাদিবা আলাইয়া মোতা যে আমার উপরে কিছু মিথ্যা কথা বলে হাদিস রচনা করে দিল সে তার ঠিকানা জাহান্নামে বানায় নিল তুমি এ হাদিসটা জানো না তুমি একেবারে জাহান ঠিকানা বানিয়ে নিলে ও বললো যে না ব্যাপারটা হয়েছে কি যে আল্লাহ রসুল বলেছেন যে মানকাদি বা আলাইয়া আমার উপরে মিথ্যা আরোপ করে কিন্তু আমি তো মিথ্যা কথা বলেছি আল্লাহ রসুলের জন্য কোরআনের জন্য কোরআনের উপরে না কোরআনের জন্য করেছে তখন আবু জাফর আল মনসুর মনে করলেন যে এ লোকটা খুবই খারাপ হয়ে গেছে খুবই অ্যাডামান্ট হয়ে গেছে মিথ্যা কথা বলার পরেও সে এটিকে জাস্টিফাই করতেছে তখন তিনি তাকে হত্যা করে ফেললেন এইরকমভাবে অনেক মানে পুরুষ মানুষ যারা আল্লাহ রসুলের অনেক হাদিসকে এরকম মন গড়া হাদিস বানাইয়েছিল কিন্তু ইমাম যাহাবি বলেন যে আমি কোনো মহিলাকে দেখিনি যে সে কোনো একটা হাদিস বানায় বলেছে এটা কিন্তু মহিলাদের জন্য এত বড় সার্টিফিকেট আর ইতিহাসে আর পাওয়া যায় না ইমাম শাউকানি বলেছেন লাম আন আহাদামা বিমর আতিন লিকমরা আতন এমন কখনো ঘটেনি ইসলামের ইতিহাসে জ্ঞানের জগতে যে কেউ কোনো মেয়ের হাদিসকে এই জন্য ত্যাগ করবে যে এটা কোনো মেয়ের হাদিস মেয়ের হাদিস হবার কারণ কোনো মহিলা হাদিস বন্যা করেছে বলে সেই হাদিস জৈব হবে সেটাকে বাদ দিতে হবে এ কথা আলেমদের কেউ বলেন নাই এটা কিন্তু ইমাম শাহখানই বলেছেন কারণ আপনি চিন্তা করে দেখেন আয়সা সিদ্দিকা রদল্লাহ তাল আনহার কত হাদিস আছে কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি যে হাদিস নেওয়া যাবে না কারণ তিনি একজন মেয়ে লোক তার হাদিস যতগুলো এসেছে আমাদের কাজ পর্যন্ত আনহা বর্ণনা করেছেন চিন্তা করে দেখেন দুই হাজার হাদিস একজন স্ত্রীর কাছ থেকে আমাদের নবী মোহাম্মদুল্লাহামের সহধর্মিনীর কাছ থেকে আমরা এই হাদিসটা পাচ্ছি দুই হাজার হাদিস তার চেয়ে আর একজন ব্যক্তি মানে হাদিসের ক্ষেত্রে বেশি আছেন তিনি হলেন হজরত আবু রায় তার ছিল পাঁচ হাজার এবং এই দুজনের মাঝখানে আর একজন আছেন তিনি হলেন এবন অমার তারও হাদিসের সংখ্যা তেইশশো আর একটু বেশি হবে এখানে আয়েশা সিদ্দিকা আদালত আনহার এই যে দেখেন যে তার শিক্ষার ধারাটা দারুণ। দারুন হাকিমানিস উনি বলেছেন যে হমিলা আনহা রুবা তার কাছ থেকে সেরিয়াহাতের চার ভাগের এক ভাগ পাওয়া গেছে তারা যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন কেউ বলতে পারবে না যে এই হাদিসগুলো আমাদের দরকার নাই যেমন আমি একটা উদাহরণ দেয় হজরত আয়সা সের থেকে যে হাদিসটা আসছে বর্তমান জামানায় যার খুব বেশি দাম তিনি বলেছেন যে যে মান মানি আমরিন যে বেদাতের সংজ্ঞা দিতে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের দিনের ক্ষেত্রে নতুনতর কিছু জিনিস নিয়ে আসলো যেটা আল্লাহ রসুল বলে জানে বা কোরআনের মধ্যে বলে জানে ফাহুয়া রাদ্দুন সেটাকে সেটা বাতিল সেটাকে বেদাতের সংজ্ঞা আপনি চিন্তা করে দেখেন এই একটা হাদিসই বলা যেতে পারে মানে গোটা দিনের একটা রুকন হয়ে যেতে পারে যে কোরআনের হাদিসের মধ্যে যা কিছু এসেছে তার চেয়ে বেশি করা যাবে না তার চেয়ে কমানো যাবে না এখানে যদি বেশি করো বেদাতেই হবে এটা বেদাৎ হবে এটা এহদাত হবে এটা এটা ইবদা হবে ইবতেদা হবে এটা আয়সা সিদ্দিকার একটা হাদিস আর কেউ কিন্তু এই হাদিস বর্ণনা করতে পারেননি তার একটা বড় ধরনের একটা বলা যায় যে তিনি যে সমস্ত হাদিসগুলো দিয়ে অনেক সাহাবার ভুল প্রতিপন্ন করেছেন তার সংখ্যাও বেশ কিছু ইমাম আজর কাশি একটা বই লিখেছেন তার নাম হলো আল ইজয়াবাতু লিমা এস্তাদ হু আয়ু আল আহাবাতি সাহাবায় কেরাম যে ভুল করেছেন সেই ভুলগুলোকে উনি সংশোধন করেছেন এই রকম হাদিসের সংখ্যা একটা বই হয়ে গেছে চিন্তা করে দেখেন যে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার জ্ঞান কোন মানে সীমা পরিসীমায় ছিল দ্বিতীয় পর্যায়ে যার নাম আসে উমি সালামাহা রাদি আল্লাহ তাল আনহা তিনিও কিন্তু মানে আল্লাহ রসুল্লাহ সাল্লামের স্ত্রী ছিলেন সহধর্মিনী ছিলেন ইমাম এবনে হাজম তিনি তার আল-মুহাল্লার মধ্যে গুনে গুনে দেখেছেন যে তিনশো সাতাশিটা হাদিস উমি সাল্লাম্মা একাই বর্ণনা করেছেন আশ্চর্য ব্যাপার এবং মেয়েদের হাদিস এত বেশি ছিল যে ইমাম আহমাদ বিন হাম্বল যখন তার মুসনাদ গ্রন্থ লিখতে চেয়েছেন তখন মুসনাদের সর্বশেষ অধ্যায় ছিল যে মহিলাদের থেকে যে সমস্ত হাদিসগুলো এসেছে তার মুসনাদ আপনি চিন্তা করে দেখেন যে মানে মেয়েদের আল্লাহ রসুল্লাহাম কত এডুকেট করেছেন এবং মেয়েরা এটাকে কিভাবে শিখেছেন উমের সাল্লামার অনেকগুলো হাদিস আছে একটা হাদিস আপনাদের সামনে বলি যে হাদিসটা আমাদের জন্য কত সুন্দর কত নির্দেশনা দেয় দেখেন সেটা কিন্তু সালামা থেকে বর্ণিত এক মেয়ে মহিলা সাহাবে আমাদেরকে এই হাদিসটা উদাহরণ মানে আমাদের উপহার না দিলে আমরা কেউ এই হাদিসটা পেতাম না কত সুন্দর হাদিস একবার আল্লাহ রসুল সাল্লামের দরজায় দুইজন লোক আসলেন যারা একে অপরে গন্ডগোল করতেছিল তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে আ রসুল্লাহ আপনি আমাদের ফয়সালা করে দেন তো উনি তখন বলছেন যে ইন্নামা আনা বা সারুণ আমি একজন মানুষ বই কিছু নয় আমি একজন মানুষ এবং যাদের সাথে মারামারি করা হয়েছে এরকম তাদের মধ্যে এমন হতে পারে মাঝে মাঝে যে কেউ খুব সুন্দর ভাষায় কথা বলতে পারে বালিগ হতে পারে এত সুন্দর বলিগ যে তার কথায় কনভিনসড হতে হয় হ্যাঁ আহসিব্লা হুসাদা তখন আমার মনে হবে হয়তো হতে পারে যে সে সত্য কথা বলেছে অনেক সময় দেখা যায় যে এখানে অনেক অপরে যিনি ক্ষতিগ্রস্ত তিনি কথা বলতে পারতেছেন না কথা অত ভালো বলতে পারেন না কিন্তু যিনি ক্ষতি করতেছেন যিনি জালেম যিনি বিবাদী তিনি কিন্তু এমন কথা বলতে পারেন যাতে দেখা যাচ্ছে যে বাদি যিনি আসছেন কেস নিয়ে তারই দোষ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলছেন যে যে মিথ্যা কথা বলেছে কিন্তু এত সুন্দর করে বলেছে আমি শুনে আমি তার মিনান আত্মিন্নার এখন এই যে মানে বিচারটা আমি করলাম এটা কি ধরনের বিচার আমরা একটু ছোট্ট ব্রেক যাব। আপনারা ততক্ষণে থাকবেন আমরা এরপরে সে হাদিসের ব্যাখ্যা করবো ইনশাল ইমাম মালিকের অন্ধ অনুসরণ না। ইমাম সাফির অন্ধ অনুসরণ করো না ইমাম নাসি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না তাহলে কি মানবো, কিভাবে মানবো। विश्वजहान पर सुंदर एक विधान नार ध्वस जो अनिवार्य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 মারা অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 ভাই বোনেরা আমরা যেটা আলোচনা করতেছিলাম যে উমি সালামার একটা হাদিস কত গুরুত্বপূর্ণ দেখেন যে শুধু বাদী বিবাদী হলেই এবং নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম হলেই যে বিচার পরিপূর্ণভাবে পাওয়া যাবে তা নয় কিন্তু বিচার কখনো প্রভাবিত হয়ে যায় মানুষের কথা দ্বারা তিনি একটা ফান্ডামেন্টাল জিনিস মানুষের মনের মধ্যে রোপিত করে করে দিতে চাচ্ছেন প্রথিত করে দিতে চাচ্ছেন জেনে রাখো হয় মানুষ তুমি তোমার কথা দিয়ে হয়তো মিথ্যা কথাটা বিপক্ষে নিয়ে আসতে পারো তোমার মিথ্যা কথা বলে কিন্তু জেনে রাখো যদি তুমি এরকম মিথ্যা কথা বলে সুন্দর ভাষা প্রয়োগ করে অন্যের হক যদি তোমার হকের মধ্যে নিয়ে আসো তাহলে কি হবে মুসলিমিন ফাইনামা ইয়ত আত্মিন্নার একজন মুসলিমের যে হক ছিল সেটা আমি তোমার পক্ষে রায় দেওয়ার কারণে যেটা হয়েছে এটা এমন হতে পারে এটা তোমার জন্য দুজকের একটা আগুনের অংশ তোমার পক্ষে চলে আসলো চিন্তা করে দেখেন আমাদের যারা ব্যারিস্টার যারা সলিসিটার যারা উকিল তাদের কাছে কিন্তু এই হাদিসটা একটা জ্বলন্ত হাদিস অনেক সময় দেখা যায় বাক্যটুতার জন্য এভিডেন্সের প্রাচুর্যতার জন্য ভুলকারী সেও কিন্তু পার পেয়ে যাচ্ছে আবার যে ভালো মানুষ সে কিন্তু ফাঁসায় যাচ্ছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলছে আমি বিচার করব যেটা প্রকাশ্যে আসছে কথাবার্তা শুনে বিচার করব। তবে মিথ্যা কথা বলার কারণে যদি কেউ পাও পেয়ে যাও মানে তোমার পক্ষের কোনো রায় তাই এটা কিন্তু অনেক সময় তোমার জন্য দাঁড়াতে পারে এই হাদিসটা কিন্তু সালামার কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে হাদিসটা পাই না চিন্তা করে দেখেন যে আমরা কত ভাগ্যবান যে এই ধরনের মহিলাদেরকে আল্লাহ রসুল সাল্লাম তিনি শিক্ষিত করেছেন বলেই কিন্তু আমরা এগুলো পেয়ে যাচ্ছে। মাইমুনা আরেকজন মহিলা ছিলেন যিনি ছিলেন রসুল করিম সাল্ল আলিহাসাল্লামের স্ত্রী মাইমুনা তিনিও ছিয়াত্তরটা হাদিস বর্ণনা করেছেন যেটা আমাদের কাছে লিপিবদ্ধ আছে আরো তো অনেক হয়তো বর্ণনা করেছেন কিন্তু সেটা আমরা এখনো পাইনি কিন্তু কেনা রসুল্লাহ আলাই যখন সেজদা দিতেন তখন খাওওয়া করতেন খাওয়া মানে হলো যে হাত এরকম ফাঁক করে দিতেন যাতে করে তার মানে বগলের সাদা অংশ দেখা যেত অর্থাৎ অনেকে আমরা সিজদা দেওয়ার সময় হাতটাকে বুকের সাথে জাপটা ধরি তা না এটা ঠিক নয় আল্লা রসুলের আমল এই আমলটা যে তিনি হাঁটটা ফাঁক করে রাখতেন এটা কিন্তু আমরা এই মাইমুনের কাছ থেকে আমরা পাচ্ছি উম হাবিবার থেকে সিক্সটি ফাইভ হাদিস বর্ণিত হয়েছে সিক্সটি হাদিস চিন্তা করে দেখেন যে মানে কত বড় সাহাবি ছিলেন উনি কিন্তু আবু সুফিয়ানের মেয়ে আল্লা রসুল সাল্লামের স্ত্রী ছিলেন কত হাদিস তিনি বর্ণনা করেছেন এবং এগুলো একটু চিন্তা করে দেখেন হাফসা হজরত উমরের মেয়ে ছিলেন এবং তিনি ষাটটি হাদিস বর্ণনা করেছেন ষাটটি হাদিস হজরত হাফসা থেকে আমাদের কাছে আসছেন শুধু তাই না আসমাবিন্তি আজিদের কাছ থেকে আমরা একাশিটা এইটি ওয়ান হাদিস পেয়েছি আসমাবন্ত ওমাইস যার কথা বারবার এসেছে হাদিসের মধ্যে তার কাছ থেকে আমরা সিক্সটি হাদিস পেয়েছি ষাটটা হাদিস পেয়েছে। চিন্তা করি এবং এই সমস্ত হাদিস এমন আছে যেটা অন্য কোনো সাহাবের সাথে এই হাদিসগুলো মেলে না অর্থাৎ তারা যদি এই হাদিসগুলো না বর্ণনা করতেন তাহলে আমাদের কাছে এটা কিন্তু আসমা বিনতে আবি বকর আবু বকর আদালছে চাচাত বোন এবং হজরত আলীর আপন বোন উম্মানি তিনিও হাদিস বর্ণনা করেছেন চিন্তা করে দেখেন ছেচল্লিশ হাদিস তার কাছ থেকে এসেছে জাইনাব বেনে জাহাশ জাইনাব বেনে জাহাসের কাছ থেকে হাদিস এসেছে তিনিও ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ জুয়াইরা জুয়াইরার কাছ থেকে হাদিস এসেছে তিনিও ছিলেন আমাদের রসুল করিম সাল্লি স্ত্রী সুফা বিন তু হাই সুলাইম এনারা সবাই ছিলেন আল্লাহ রসুল্লাহ স্ত্রী তাদের কাছ থেকে হাদিস এসেছে উম্মু আতুইয়া উম্মু আতুইয়ার কাছ থেকে হাদিস এসেছে এবং একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই সেখানে আসতে তিনি বলেন গজাউ মা আ রসুল ইহি সাল আলহিম সামনে যেত আমি তাদের পিছনে থাকতাম যাতে করে কোনো কিছু যদি হারিয়ে যেত তো আমি সেগুলো দেখতাম এবং আমার কাজ ছিল ফ তাদের জন্য খানা তৈরি করতাম বা জারহা এবং যারা ইনজ হতো রুগী হয়ে যেত তাদেরকে আমি চিকিৎসা করতাম আকুমা আলাল মার এবং যারা রুগী হয়ে যেত তাদেরকে আমি দেখাশুনো করতাম আপনি চিন্তা করে দেখেন একজন সাহাবি এই হাদিস থেকে আমরা কি পাই এই হাদিসটা যদি না আসতো তাহলে আমরা জানতাম না যে একজন মেয়ে সে যুদ্ধে যেতে পারে এবং একাধিক যুদ্ধে অংশ গ্রহণ করতে পারে ও যুদ্ধে অংশগ্রহণ করে সে পুরুষের চিকিৎসা সেবা দিতে পারে তাদেরকে তাদের রান্না বাড়া করে দিতে পারে অর্থাৎ নারীরাও যুদ্ধে যাওয়ার তাদের যে একটা সেক্টর আছে তাদের যে একটা মানে যে সেক্টরে মেয়েরা যেতে পারে এই সেক্টরটা আমরা জানতাম না যদি তার কাছ থেকে এই হাদিসটা আমরা না পেতাম সুহানুল্লাহ জাইনাব সাকাফিয়া এমনি মাসুদের স্ত্রী জাইনাব সাকাফিয়া থেকে হাদিস বর্ণিত হয়েছে আমি হাদিসটা বলি এই হাদিসটা যদি উনি না বলতেন তাহলে আমরা কোথায় পেতাম কলালনা রসুল্লাহ সাল আলহিম ইদা শাহাদাল মসজিদ ফলায়তা মুসু তান দেখো তোমরা যখন মসজিদে আসবে মেয়েদের মধ্যে যদি তোমরা কেউ মসজিদে আসো তখন তোমরা হাতে সেন্ট আতর মাখবে না আতর ছাড়াই তোমরা মসজিদে আসবে কারণ এমনিও মেয়েদের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে এরপরে যদি আবার আতর মেখে আসে তাহলে আরেকটা ঝামেলা হবে এই হাদিসটা যদি না আসতো তাহলে মেয়েরা আতর মাখতে পারবে না এই বাইরে আসার সময় আতর মেখে আসবে না এই হাদিসটা কিন্তু আমরা জানতাম না কোনো সাহাবি থেকে হাদিস বর্ণনা নাই কাজেই এই হাদিসটা থাকার কারণে আমাদের অনেক কিছু জানতে পারছি তো সাহাবাহিকেরা মহিলাদের মধ্যে দেখেন হাদিস বর্ণনা করার এই যে প্রবণতা ছিল বলে আল্লাহ রসুলের কাছ থেকে এই আইলেমটা আমাদের কাছে থেকে আসছে বলেই দিনের অনেক জ্ঞান কিন্তু আমরা এখান থেকে লাভ করতে পেরেছি উম্মশারীক্ষের থেকে আমরা হাদিস একটু আগে মানে আমরা আলোচনা করেছিলাম খাওলা বিন্তুল হাকিম তিনিও হাদিস বর্ণনা করেছেন বেশ কিছু হাদিস তার কাছ থেকে আমরা পেয়েছি অম্মুল হোসাইন তিনি হাদিস বর্ণনা করেছেন আবি এক আশ্চর্য মহিলা এর বাবা ছিল আবি ওকবায়বনাত এই লোকটা কোরাই সাথে তার একটা সন্ধে চুক্তি ছিল এই কারণে কোরাইদেরকে আল্লাহ রসুলের বিরোধিতা করতে যে এমন কিছু দেখাতো যে মোর ক্যাথলিক দেন পোপ যেটা একটা কথা আছে না যে মানে নিজে মানে ইসলামের শত্রুদের চেয়েও বেশি শত্রু এটা দেখাতো আল্লাহ রসুল সাল্লাম তিনবার মৃত্যুর মুখে মুখি হয়েছেন তিনবার মৃত্যুর মুখে মুখে হয়েছেন তার মধ্যে একবার হলো যে তিনি যখন সিজদায় গিয়েছিলেন। তখন তার মাথার উপরে নাড়ি ভুড়িয়ে দিয়েছিল মহিলার আব্বা এই মহিলা উমিকুলসুমের আব্বা উকবা আবিময়েত আরেকবার হলো যে উনি যখন তোয়াফ করতেছিলেন সেই সময় তোয়াফ করা অবস্থায় একটা দড়ি নিয়ে ওকবাবনে আবি ময় তার গলায় পেঁচিয়ে এমন দুই দিক দিয়ে এমন টান দিচ্ছিলেন যে তার জীব পর্যন্ত বেরিয়ে গিয়েছিল এটাও কিন্তু তাকে অ্যাটেম্প মাদার তাকে মার্ডার করার জন্য সেও আরেকটা প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু পারেননি হাজরত ফাতেমা এবং আবু বকার্লা তাল আনহর কারণে তিনি হস্তক্ষেপ করেছিলেন বলে সেখানে পারেননি আপনি চিন্তা করে দেখেন যে একজন এই রকম একজন কাফের মেয়ে থেকেও হাদিস বর্ণনা করা হচ্ছে এমনকি তার বাবা যখন বদরযুদ্ধে আটক হয়ে গেলো এই যে ওকবায়ুম যখন আটক হয়ে গেল তখন আল্লাহ রসুল তাকে হত্যা করে ফেল তো ওকবা বলছে যে আপনি যদি মারেন তাহলে আমার বাচ্চাদের কী হবে তো বললো তোমার বাচ্চাদের জন্য যাহার নাম থাকবে চিন্তা করেন এত শক্ত কথার বলার পরেও কিন্তু এই সাহাবি মহিলা ও মিকুল তিনিও কিন্তু হাদিস বর্ণনা করেছেন চিন্তা করে দেখেন তার একটা হাদিস আপনাদেরকে শোনালে আশ্চর্য নিতে হবেন যে এই হাদিসটা যদি না থাকতো তাহলে আমাদের সমাজে আর একটা পড়ে যেতাম হাদিসটা এমন তিনি বলছেন যে আল্লাহ কাজি হুবাইনানি খায়রান এই যদি কোনো লোক ধরেন দুই ব্যক্তির মাঝখানে গন্ডগোল হয়েছে এখন দুই ব্যক্তির মাঝখানে গন্ডগোল হলে এটা একটু মীমাংসা করতে হবে উনি বলছেন আল্লাহ রসুল্লাহ বলেছেন যে যদি কোনো ব্যক্তি দুই ব্যক্তির সাথে গন্ডগোল মীমাংসা করার জন্য কিছু বানিয়ে বলে মিথ্যা কথা বলে যেমন ধরেন দুইজনের সাথে গন্ডগোল হয়েছে তো একজনকে বললেন ভাই আপনি আপনার সাথে যার গন্ডগোল হয়েছে সে আপনার সাথে গন্ডগোল হওয়ার পরে শুধুই কানতেছে শুধুই কান্দছে আপনার কথা বলে আর কান্তি আমার সাথে গন্ডগোল করে গন্ডগোল হয়ে মিথ্যে কথা হলো কিন্তু কিন্তু দেখা যাবে যে ওদের মনটা আবার এদিকে ভালো একের পর এক সরে আসতেছে এবং একসময় ভালো হতে পারে আল্লাহ রসুল বলেছেন যদি কেউ এই ধরনের মিথ্যে কথা বলে দুইজনকে সংশোধন করার জন্য এই হাদিসটা উম্ম কুলসুম থেকে আমরা পাচ্ছি যে তিনি বলছেন যখন মানুষের মধ্যে সংশোধন করার এই ধরনের মিথ্যা কথা বলে এই মিথ্যা ওই ধরনের কবির কবিরাগুণার মিথ্যা হবে না এই ধরনের মিথ্যা বলা যায় তাহলে এই হাদিসটা যদি আমরা না পেতাম তাহলে অনেক সময় মানুষের সাথে এই মানে মীমাংসা করার ক্ষেত্রে আমরা দেখতাম যে বিপদে পড়ে যেতাম এটা থাকার কারণে একটু সুবিধা হয়েছে আমাদের জন্য তাই বলে একবারে যত্র মিথ্যা কথা নয় এটা কিন্তু দুইজন মানুষের মাঝখানে সংশোধন করার নিয়ে একজন হাদিসের রেওয়ায়তকারী ছিলেন উম্মে হাসাম এমন হারেসা এমন রহমান উনি একজন হাদিসের বর্ণনাকারী ছিলেন আর রবি বিনতে মুবনু আফরা আফরার মেয়ে ছেলে ছিল মোয়াজ আফরা নামে একজন আনসারী মহিলা ছিলেন তার দুটো ছেলে ছিল মোয়াজ এবং মোয়াজ এরা দুইজন আবু জাহালের হত্যাকারীদের মধ্যে ছিল তারা যখন বদরযুদ্ধ এরা দুইজন আবু জাহালকে মারার চেষ্টা করে এবং এই মোয়াজের মেয়ের নাম ছিল রবিআ হ্যাঁ এই রবির হাদিস বর্ণনা করেছেন এই রবি একজন সাহাবি ছিলেন মাওয়াজ একজন সাহাবি ছিলেন এবং আফরা আর একজন সাহাবি ছিলেন তিন সাহাবির সেলসেলা এ দেখেন হাদিস বর্ণনা করা কি সুন্দর মানে সাহবাহিক আমার মধ্যে কত সুন্দর পাওয়া যাচ্ছে তার কাছ থেকে একটা হাদিস আছে যে আর সাল নবী কুরাল আনসার। যে নবী আলহাম আসুরার দিন সকালবেলা তিনি আনসারদের কবিলায় পাঠাই দিলেন যে তিনি এই কথা বলে যে মান আসবাহ ফালি ইউতুম্মা বাকিমিহি যে সকালবেলা নাস্তা খেয়েছ সেজন্য আর সারাদিন কিছু খেয়েও না এইভাবে তোমরা রোজার মতন পালন করে সন্ধ্যায় যেয়ে খাবে কমান আর যে আজকে রোজা রেখেছ সেজন্য রোজা থাকে আশুরার রোজা যে মুসলমানদের উপরে ফরজ ছিল ভান্লাহ আশুরার রোজা মুসলমানদের উপরে এক বছরের জন্য ফরজ ছিল এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এই হাদিসটা যদি না পাতাম এই তথ্যটা আমাদের কাছে আসতো না চিন্তা করে দেখেন যে এইভাবে আমাদের সাহাবাহিক বিরাট একটা অংশ যারা নারী ছিল তারা আল্লাহ রসুলের হাদিসগুলোকে রওয়ায়াত করে আমাদের সামনে নিয়ে এসেছেন আর এসেছেন বলেই দিনের একটা বিরাট অংশ আমরা শিখে ফেলেছি এবং তারাও তাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলতেন আমরাও জান্নাতে যেতে চাই তাদের পথ ধরে আসুন সবাই আমরা প্রস্তুত হই আমরা সেই পথে আমরা যাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত এখানে যুবকদের আদর্শ হতে পারে এই জন্যই সঠিক যেমন প্রচার করার দায়িত্ব মিডিয়ার কারণ ইসলামের মৌলিক শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে ইসলামের সঠিক উত্তর